شُرُورِ أَنفُسِنَا হুমনস্তাহ শুরু চান আলোচনার মধ্যে আমরা এসেছিলাম গত সপ্তাহে যে মদ্দিন তৈবী করিম সাল আল্লিম তারিপ আনার পরে সাহবাঈলকাম করেছেন আনসারগন এবং আস্তে আস্তে মদিনায় ইসলামের ভিত্তি মজবুত হচ্ছে আস্তে কবুল করছেন কিন্তু সুযোগ তখনও ছিল অনেকের পক্ষ থেকে তারা সুযোগ গ্রহণ করেছে এবং তিনি অনেক বাধা মোকাবিলা করেছেন যদিও মেজরিটি আস্তে আস্তে ইসলামের দিকে আসছে কিন্তু কিছু কিছু দুশ্মনী বেশ প্রকট মোকাবিলা করতে হয়েছে আমরা গত সপ্তাহে একটু শুনেছিলাম যে মদিনায় মুসলমানদের ছাড়াও যে আরব কতগুলো কম ছিল তার মধ্যে অন্যতম ছিল ইহুদি সম্প্রদায় তার মধ্যে ছিল আবার কিছু মশরিক সম্প্রদায় যারা এখনো সিরকের মধ্যে আছে এই দুই গোষ্ঠীর পক্ষ থেকে তিনি বেশ আহ দুশ্মনি মোকাবিলা করতে হয়েছে এবং গত সপ্তাহে আমরা দেখেছি যে কিভাবে তারা গোপনে গোপনে ইসলামের দুশ্মনী করেছিল কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে যখন তারা দেখল যে রসুল্লা সাল্লামদিনে আসার পরে ইসলাম তো ভালোই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে তখন তারা শুধু গোপনে নয় প্রকাশ্য দুশ্মনীতে কিছুটা নেমে গেল এবং এই দুশ্মনী করতে গিয়ে তারা অনেকগুলো ঘটনা ঘটিয়েছে কোন সময় ওনার প্রাণ হত্যা করা ওনাকে হত্যা করা বিস্খনের খবর এসেছে মেরে ফেলানোর জন্য এগুলো আমরা শুনব তো তাদের প্রকাশ্য দুশ্মনির ক্ষেত্রে যারা লিড করেছিল ইহুদিদের মধ্যে তাদের মধ্যে ছিল হি এমনি আখতাব তার ভাই আবু ইয়াসের হোয়াই এবনে আখতাব হল সাফি আর আব্বা যার কাহিনী আমরা কত সপ্তাহে শুনেছি এবং তার ভাই অর্থাৎ কাব কাহাব আসাদ আমর ইবনু জাহাস রেফা ইবনু ইয়াজিদ ইবনু তাবুদ এই কয়েকজন খুব নাম করা ছিল আরেকজন ছিল তার নাম ছিল ইবনু সালুবা আল ফাতিউনি সে এসে একদিন রাসুল্লাহ যদি আপনি অহি পেয়ে থাকেন এটা তো মিলে না আপনার এই যে দাবি আপনি নবী অহি এসেছে আপনার কাছে এটা আমাদের বিশ্বাস হয় না তখন আল্লাহ তিনি কিছু বললেন না আর ওই মুহূর্তে আল্লাহ ওয়াহি নাজিল করলেন হে নবী আপনার কাছে আমরা পরিষ্কার সুস্পষ্ট নিদর্শন নাজিল করেছি যে আয়াত গুলো ওয়াহিগুলো এসেছে এগুলো ভেরি ক্লিয়ার আপনি যে আল্লাহ নবী এবং এগুলো ওয়াহি থেকে এসেছে এগুলোকে যারা অস্বীকার করে মানে না এরা আসলে প্রকৃতির লোক আপনি এ ব্যাপারে খুব মন খারাপ করবেন না এরা জেনে বুঝেই হক কে ডিনাই করছে এই নয় যে তারা বুঝতে পারেনি আরেকজন হচ্ছেন তাদের মধ্যে রাফ ইবন হরাই মেলা আরো একজন ওয়াহ ইবন ইয়াজিদ এই দুইজন একসময় আসলেন এসে বললেন ইয়ারসুল্লাহাম্ম আপনি যে বলেন আপনি নবী আপনার কাছে লিখিত একটা কিতাব না কেন আপনাকে আমরা কেমন বুঝি কিতাব যদি আল্লাহর কাছ থেকে রাজিন হয় তাহলে আমরা এটা পড়ে দেখলাম যে আপনি ঠিক নবী কিনা তারপরে আবার বললো আনহারান দেখুক আর এমন যদি হয় যে নবী হন তাহলে আপনি মদিনার মধ্যে কিছু নহর প্রবাহিত করে দেন নদী নালা কিছু বের করে দেন আপনার দোয়া করলে তো নবীদের কথা আল্লাহ শুনেন মক্কার লোকেরা দেবামী বলেছিল এরকম কিছু করে দেখান মৌজাদা জাতীয় তাহলে বুঝাই নবী তখনই আল্লাহ তালা আরেকটা আয়াত নাজিল করলেন আমি বিভিন্ন বিষয়ে এমনভাবে উল্টা পাল্টা প্রশ্ন করে জর্জরিত করতে চাও যেভাবে মূসা আলাহিসালামকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল আসলে মূসা আল্লাহলাম তার উমর থেকে এরকম অনেক প্রশ্নের ক্ষামাকা সম্মুখীন হয়েছেনমান যারা এভাবে ইমানকে ইমানের বিনিময়ে বা ইমানের বিনিময়ে কুফুরি গ্রহণ করলো ইমান না এনে কুফুরির থাকতে চাইল সাকাত দল আসির তারা অত্যন্ত দূর গোম রাহিত লিপ্ত হয়ে গেল তারা পথভ্রষ্ট হয়ে গেল বহুদূর চলে গেল হক থেকে এরপরে আমরা দেখি আরেকজন ছিল আব্দুল সুরিয়া আল যে ব্যক্তি ছিল কিছুটা তার চোখে কিছু অসুবিধা ছিল ওয়াকাত ক্যান আমি নাহবারুদারিম সে ইহুদিদের মধ্যে এক ধন আলেম প্রকৃতির ছিল এইরকম কয়েকজন এসে তারা বললাম তোমরা তো জানো আমি হক নবী ইসলাম কবুল করো না হাক তোমরা ভালো করেই জানো আমি যে জিনিস নিয়ে এসেছি আল্লাহর কাছ থেকে এটা যে হক আমি ভালো করেই জানি এটা তোমাদের কাছে অত্যন্ত দিবাল কেন তোমরা হিসাবে মিলে না আমরা কখনোই এই ব্যাপারে আমরা ভ্যারি ক্লিয়ার যে তোমার কাছে কোনো নবী ও আসেনি তুমি ওই নবী নন যার ইতেজারে আখরি নবীরা আসার কথা তিনি তুমি সেই লোক নও পরিষ্কার ভাবে তারা ডিনায় করল আর ছেড়ে দেন নাই তিনি সুযোগ পেলেই তাদেরকে দাওয়া দিচ্ছেন এমনি আব্বাস রাজা আনু বর্ণনা করেন যে একবার নবীকার ইহুদিদের কয়েকজনকে ডাকলেন কিছু লোককে এবং জিজ্ঞেস করলেন কোনো কোনো বিষয়ে তারা যেগুলো গোপন করে ফেলেছে ওগুলা তিনি কতগুলো নোট করে তাদেরকে জিজ্ঞেস করলেন যে এটা তোমাদের শরীয়তে কি আছে তোমাদের তাওরাতে কি আছে বলতো এটা কি আছে তারা যা আছে তার উল্টা বলা শুরু করে দিল উল্টা পল্টা সব ইনফরমেশন দিল আর তারা মনে করলো উনি কি পড়ছেন নাকি উনি কি জানেন নাকি এগুলো তাকে বোকা বানিয়ে দেওয়ার জন্য আর মনে মনে খুব খুশি তিনি তার প্রতিবাদ করলেন না মনে মনে খুব খুশি যে দিসি উল্টাপাল্টা দিয়ে মোটামুটি বুঝ দিয়ে দিসি তো আল্লাহ তালা তারপরে আয়াতিল করলেন মনে করে দিলেন তাদেরকে আল্লাহ তালা ওই সময়ের কথা স্মরণ করুন হে নবী যখন আল্লাহ তালা ওই আহলে কিতাবদেরকে ওয়াদা করিয়ে নিয়েছিলেন তাদের নবীদের মাধ্যমে তাদের উন্মত ওয়াদা করে দিয়েছেন যে যখন আখেরি নবী আসবে তোমাদের কাছে এই যখন ওনার সময় হয় লুবাই নাস মানুষ জিজ্ঞেস করলে আখেরি নবী আসার লক্ষণগুলো কি কি তিনি হক নবী কিনা এগুলো তোমরা বুঝতে পারবে তাহলে তো লেখা আছে এগুলা পরিষ্কার করে বলে দিবে না এবং যেকোনো বিষয়ে জিজ্ঞেস করলে সঠিক উত্তর দেবেলা গোপন না করু আদু হু রহিম কিন্তু তারা এই সমস্ত ওয়াদা যেটা নবীর সঙ্গে করেছিল এগুলোকে তারা নিজেদের পেছনে ফেলে দিল কালিলা এগুলোকে তারা ওয়াদা এবং চুক্তি লঙ্ঘন করে তারা দুনিয়ার অল্প কিছু দুনিয়াবি পাওনার হিসাব নিকাশের ব্যাপারে একমত হয়ে গেল দুনিয়া খরিদ করার চিন্তা করলো দিনকে বিক্রি করে দিয়ে মাস তরুণ কত খারাপ জিনিস নিয়ে তারা খরিদ করলো আর তারা খুব খুশি আপনাকে উল্টাপাল্টা বলে বুঝ দিয়েছে এবং তারা মনে করছে আপনি তাদের প্রতি খুশি হয়ে গেছেন তার ঠিকই আনসার করেছো মনে হয় যারা খুশি হয়ে যায় যা কিছু দেওয়া হয়েছে আর তারা পছন্দ করে এটা চায় যে তাদেরকে প্রশংসা করা হোক বা তাদেরকে সুক্রিয়া জানানো হোক তারা ঠিক বলেছে এটা মেনে নেওয়া হয়েছে মেনে নেওয়া হোক যা তারা করে নাই তারা সেটার ব্যাপারেও তারা প্রশংসা পেতে চায় না করিও প্রশংসা পেতে চায় এরকম করে আপনার সঙ্গে তারা উল্ডাপাটা করে আর মনে করে আপনি কিছু বুঝবেন না কিছু করতে পারবেন না ফেলে আজাব আপনি মনে রাখবেন এরকম চালবাজি করে কূটনীতি করে তারা আল্লাহর কাছ থেকে আজাব থেকে রেহাই পাবে কখনো পাবে না আল্লাহম আজাব আলিম তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই যে দিনের বিষয়ে জিজ্ঞাসা করলে ঠিক মতো না বলা এখানে আমাদের এই উন্মতের জন্য শিক্ষা আছে কিনা বলেন অনেক সময় উম্মতের আলিমাদের উপর বড় দায়িত্ব এসে পড়ে শরীয়তের বিষয়ে যখন হক না হকের প্রশ্ন আসে হক বাতিলের প্রশ্ন আসে হালাল হারামের প্রশ্ন আসে সুযোগ সুবিধা অনুযায়ী মানুষ কি চায় অবস্থা অনুযায়ী এরকম করে চলা পাশ কেটে যাওয়া ইত্যাদি কতটুকুন তাদের জন্য জাস্টিফাইড হবে আহলে কিতাবের তার হবে কিনা ইহুদিন আসার মতে হবে কিনা এটা তাদেরকে চিন্তা করতে হবে তাদের দায়িত্ব আসে আলা ওয়ারাসুল আমি নবীদের উত্তরাধিকারিক যারা এই কিতাব বলা যারা আহলে কিতাবের মধ্যে যারা আহবার ছিল তাদের আলেম ছিল তারা এই বিশ্বাস ঘাতকতা করেছে এই উন্নতির মধ্যে যারা আছে তারা জানে বিশ্বাসঘাতকতা না করে এই জন্য কাহিনীগুলো যে ব্যক্তিকে কোন সঠিক জানতে চাওয়া হয়েছে জিজ্ঞেস করা হয়েছে সে এটাকে গোপন করলো লুকিয়ে রাখলো তাহলে কেয়ামতের দিন তাকে জাহান আগুন দিয়ে তার চেহারায় আগুনে লাগাম পরানো হবে আল্লাহ মাফ করুন বিপদে আছেন হক কথা না বললে তবে হক কথা বলার ক্ষেত্রে অবশ্য আল্লাহ সুন্দর তরিকা আমাদেরকে বলতে বলেছেন নাকি খালি একেবারে কোন তালাই দিতে বলছেন নাকি আল্লাহ বলে কোন সময় জাহের লোককে আপনি হক কথা বললেন সে আর উল্টে গেল এই জন্য বোঝানোর ক্ষেত্রে তরিকা আছে উদু ইলা সাবিলের অভ্যিকা যেভাবে বললে একটা কথা ঢুকে ওইর চেষ্টা করা যেন গ্রহণ করার মতো একটা পরিবেশ তৈরি করা যায় সেটাও চেষ্টা করা দরকার আছে এই জন্য আবার খুব কড়া মেজাজে একেবারে গরম হয়ে বলার মধ্যে বেশি ফায়দা নাই এই জন্য যখন মুসা আল্লাহমকে আল্লাহ পাঠালেন এবং্লামের কথা আগে আব্বাসী খাজনের কাছে আসলো একজন আলিম আব্বাসী খা কিছু কাজ করল মোটামুটি বললেন আর কি তো তখনকার খলিফারা খলাফা রাশুদ্দিনের মতো না তবে আজকালকার জমানা আমাদের খলিফাদের মতো না তার সে কিছু ভালো ছিলেন এখনকার আমাদের যারা খলিফার মতো বসে আছেন বিভিন্ন জায়গায় গতি দখল করে তাদেরকে বলতে গেলে তো উল্টা পাল্টা শক্ত করে তাহলে যাই হোক তো খলিফা তাকে এরকম করে পুলির দিয়ে ধরিয়ে আচ্ছা করে বা গুম করে দেওয়ার চেষ্টা করেন নাই তো খলিফা মামুন বললেন আচ্ছা আপনি তো আমাকে করতে আসছেন আল্লা তালা আল্লাহর অনেক প্রিয় এক বান্দাকে পাঠিয়েছেন এক নবীকে পাঠিয়েছেন অনেক ভালো মানুষকে পাঠিয়েছেন এমন লোকের কাছে যে খুবই খারাপ লোক এবং বলে দিচ্ছেন যে তাকে যখন অসিয়ত করবা নসি করবা একটু সুন্দর ভাষায় বুঝে শুনে নরম ভাষায় কথা বলো আল্লাহ তালা পাঠিয়েছেন মূসা আল্লাহলামকে তার ভাই হারুনা আলহিসামকে কার কাছে পাঠিয়েছেন ফেরা উনের কাছে আর বলে যাও ফেরা ওকে দাও তাকে দিনের কথা শোনাও কেমনি শোনাবা ফুল তাকে একটু কড়া মেজাজে না বলে বোঝানোর চেষ্টা করো চেষ্টা করেন হারুন কে ফের কাছে তো আপনি কি মূসা আল্লাহ সালাম আর হারুন আল্লাহ সাল্লাম থেকে বেশি উত্তম হয়ে নাকি আর আমি কি ফের থেকে আরো নিচে চলে নাকি তার মানে আমি তো থেকে একটু ভালো আছি খলিফা বলছেন আর আপনি তো মুসা আল্লাহ মাকাল জায়গা মতো কথা বলতে হবে লেকুল্য মাকামিন মাকাল নবী করিম সালাম আবার কাদ্র লোকদের আন্ডারস্ট্যান্ডিং এরটা সামনে রেখে কথা বলো বুঝতে পারে যাই হোক এখানে আলেমদের জন্য সুযোগ সুবিধার জন্য আগের জামানার আলিমরা যেভাবে কম্প্রোমাইজ করেছে সুযোগ সুবিধার জন্য এই জামানার আলিমরা যেন কম্প্রোমাইজ হক সঙ্গে না করে হক কথা বলা যেন বন্ধ না করে এই লেসান আমরা পাই করান থেকে সিরেতে পার থেকে ইহুদুদ্দের মেয়েদের আরেকজন ছিল ফেনহাস নামে এক লোক আবুকার তাকে চিনতেন এই লোকটা ইহুদুদ্দিন একজন আলেম প্রকৃতির লোক তো তিনি একদিন তিনি তার সঙ্গে তার পরিচয় আসে আগে থেকে জানা শুনাস। তিনি বললেন তাকে ইয়া ফেনহাস এত আসলে আল্লাহকে ভয় করো তুমি ইসলাম কবুল করো তুমি তো জানো উনি হকনবী আমি শিওর তুমি ভালো করে জানো এরপরেও কেন তোমরা একজন নবীর উন্মত দাবিদার হয়ে এরকম করছো বলো হক কবুল করি না আল্লাহর কসম আমি জানি তুমি ভালো করেই জানো এই নবী আল্লাহর পক্ষ থেকে হক নবী হয়ে এসেছেন যা বিল হককে মিনা আন্দিহি তিনি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে এসে দাবাত দিচ্ছেন আমরা কি আল্লাহর কাছে ঠেকছি নাকি আমরা আল্লাহর কাছে কোন ঠেকা নাই ও ইনাহুল ইনাই আল্লাহ আমাদের কাছে দেখো না খালি বলে কুল কবুল করা কবুল করা আমরা কবুল না করলে মানে একজন আল্লাহর ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে তো বোঝাই গুলো আল্লাহ ঠেকছেন দেখছেন কদ্দু সীমালঙ্কন ও ইন আন হল আমাদের দরকার নাই টাকা পয়সা কি কম আছে নাকি আল্লাহ তালা কোরআন পাখি বলেছেন মান দাল হাসানা হাসানাকি আস আল্লাহকে কর যে হাসানা দিবা তো আল্লাহ যদি একাদ ঠেকছেন উনি চাই আমাদের কাছে আমাদের দরকার নাই কিছু চাওয়ার আল্লাহর কাছে সহ্য করতে পারেন এক থাপ্প তখন ফেন আসছে কমপ্লেন করছে নবী করিম সাল কাছে আপনার সাথী আমারে থাপ্পর মাসে কি জন্য জিজ্ঞাসা করেন তিনি ডাকেন না এই কাজ কেন করতে গেছে সেই ঘটনাটা কি করছে কি দেখছেন তিনি বললেন তখন নবী করি ইমসাল কিছু না বলতেই কোরআনের আয়াত না হয়ে গেল নিশ্চয় আল্লাহ শুনতে পেয়েছেন যারা বলেছে নিশ্চয়ই আল্লাহ ফকির আল্লাহ নিজেই মোহতাজ আর আমরা হচ্ছি বেশ ধনার্যশালী ধনার্য ধনশালী আল্লাহ নিজেরই দরকার নিজেই ফকির সেজন্য তো আমাদের কাছে চায় সেনাক্তুনা কলু আমি সব লিখে রাখবো যা তারা বললো আর হত্যা করেছিলাম আমি তাদেরকে পাকড়াও যখন করব তা আমাকে দিন বলবো যখন দাও দাউকার আগুনের শাস্তি স্বাদ গ্রহণ করো এরপরে আরেক দিন জামায়াত কেউ একে অপরকে পরামর্শ আলাপ সালা পরামর্শ করলো বলো যে ইসলামকে তো ঠেকানো যাচ্ছে না মোদিনায় আস্তে আস্তে আরো লোক ইসলামের দিকে ঢুকে যাচ্ছে কি করা যায় তো লোকদেরকে কনফিউজ করার জন্য তারা একটা বুদ্ধি করলো কি তারা বুদ্ধি করলো যে আমরা এক কাজ করি সকালে আমরা ইসলাম কবুল করি কয়েকজন আবার বিকালে গিয়ে ইসলাম ছেড়ে দিই টোটালি বাতিল তাহলে এই আমরা এই কাজটা করলে অনেকেই মোটামুটি একটু কনফিউশনে পড়বে এই বেচারা তো বুঝে শুনে আসছিল বা হক মনে করেই আসছিল এখন তারা ট্যার পেয়ে গেছে এটা হক না এই ছেড়ে দিয়েছে ওদের মনে শোভা সন্ধ্যা সৃষ্টি হয়ে কেউ কেউ আবার কনফিউজ হয়ে যেতে পারে চলো করে দেখছেন তারা করল যেমা উন্ম ও আসা আসি চলো আমরা সকাল বেলা কি কবুল করি সন্ধ্যাবেলা ইসাম আবার ছেড়ে দেই হাত্তা নুল বেসা আলহিম আশা করা যায় এতে তাদের অনেকের মধ্যে যারা ইসলাম কবুল করেছে আয়াতিল করলেন হে কিতাবধারী গন কেন তোমরা এই হক আর বাতিল মধ্যে মিশ্রণ করে ফেলছ কেনই এই কনফিউশন সৃষ্টি করছ আর তোমরা হক কে লুকিয়ে রাখছ গোপন করে রাখছ ও আন তুমটা অথচ তোমরা ভালো করেই জানো এই যেটা হক অকাত ওয়াকফুরু আহু লাল লাহ মিয়ার তাদের মধ্যে একটি দল বলল তাহলে কিতাবদের মধ্যে আমরা ইমান আনি চলো ইমান আনো যা নাজিল হয়েছে ওদের প্রতি যারা ইমান এনেছে সকালের দিকে ওয়াকফুরু আের আর দিনের শেষে কুফুরের দিকে আবার চলে যাও লাল লাহ মিয়ার তাহলে তোমাদের দেখা দেখি তারাও তাই করবে দিন থেকে অনেকে ফেরত যাও যাবে কিন্তু আলহামদুলিল্লাহ মদিয়া যারা ইসলাম কবুল করেছেন আল্লাহ তালা তাদেরকে এত দুর্বল করেননি তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এরপরে আরেকজন হলো রেফা তাবুত তা আরেকজন হারেফ এই জন ইসলাম কবুল করে ফেলল ইহুদের মধ্যে এবং কবুল করলো কিন্তু আসলে জেনুইনলি কবুল করেনি না ফাঁকা মুনাফেতের উদ্দেশ্যে কবুল করল ইসলাম কবুল করে ইসলামকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় এইভাবে কিছু লোককে ইসলাম কবুল করা মাধ্যমে বাকিদেরকে তারা ওয়াস বাসা দেওয়ার সুযোগ পাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করবে তখন আল্লাহ তালা করাজুল করে দিয়ে আল্লাহ তালা তাদেরকে সতর্ক করলেন শোনো যে সমস্ত লোক শহীদ তারিখে ইসলাম কবুল করেনি তাদের সঙ্গে এরকম ঘুরা করা থেকে সাবধানে থাক তারা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে মুনাফিক যারা দিনের দুঃশনী করে ওদের সঙ্গে উঠা বসা বেশি সময় কাটানো কি ভালো আল্লা করলেন ইমানদার গণ ওদেরকে তোমাদের একান্ত আপন জন বানিয়ে তাদের সঙ্গে খুব বেশি মাখামাখি করোনা যারা দিনকে যারা এদের মধ্যে যারা আগে কিতাব নিয়ে পেয়েছিল তাহলে কিতাবদের মধ্যে থেকে অথবা কাফেদের মধ্যে থেকে আউলিয়া একান্ত আপন জন বানিও না আর আল্লাহ কে ভয় করো তোমরা যদি সত্যিকার এই সমস্ত লোকদের সাবধানে থাকো কেন তারা ইসলামে প্রবেশ করেছে কুফুরি নিয়েই তারা ইমান নিয়ে প্রবেশ করে নাই কুফুরি নিয়েতে থাকা অবস্থায় তারা ইসলামের কালিমে পড়েছে সাবধান হ্যাঁ আল্লাহ তালা আর সাবধান করেছেন তাদের ব্যাপারে পরবর্তী আয় নাজ করে এরপরে আমরা যাই একবার আসলো তারা নবীকারী ইমসালামকে জিজ্ঞেস করতে কোরআন সম্পর্কে কিছু প্রশ্ন করতে আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে কিছু প্রশ্ন করতে উদ্দেশ্য হচ্ছে হক জানা নয় কিছুটা ওনাকে নিয়ে উপহাস করা ওনাকে কিছু বেকায়দা ফেলানো যায় কি না এই লাইনে কিছু প্রশ্ন করছে উদ্দেশ্য সাথে একটি মদিনার খ্যাত বাগানের মধ্যে বসাচ্ছিলাম তিনি সেখানে খেজুর গাছের আহ বেড়ার দিকে হেলান দিয়ে একটু বসে আছেন রেস্ট নিচ্ছেন ইদমার আহ কয়েকজন ইহুদি ওখান থেকে যাচ্ছিল তখন তারা যখন দেখলেন যেখানে রসুল আছেন একটু সুযোগ নেওয়ার চেষ্টা করলো ফাঁকা মিলুহ আনির যে তাকে একটু রুহ সম্পর্কে জিজ্ঞাসা কর রুহ এটা হাকিকত কি কেমনি আসে কেমনি যায় মক্কা লোকের এটা জিজ্ঞাসা করেছিল ফাঁকা আলু রকু মিল একজন বলল যে এখামাকা জিজ্ঞাসা করে লাভ কি জিজ্ঞাসা করতে সুবিধা করতে পারবে না জিজ্ঞাসা করুন তারা কথাবার্তা গুলো বলছে পরে বললো যে না সালুহ আজকে কিছু জিজ্ঞাসা করে দু একটা জিজ্ঞাসা করে বসলো রুহের ঘরে নবী করিম সাল্লাহাম কিছু জবাব দিলেন না এই সময় জিবরুল্লাহাম ওই আয়াত নিয়ে আসলেন যেটা যেটার ব্যাপারে মক্কাতে ঘটনা আছে যে ইহুদিরা শিখিয়ে দিয়েছিল সেখানে দ্বিতীয়বার ওই নিয়ে এসেছেন আপনাকে তারা জিজ্ঞেস করে রুহ কি রুহের হাকিকত কি এর ঘটনা কি থেকে আসে কোথায় যায় কেমনে যায় মরে গেলে রুহ কোন দিকে যায় কলির রু হমিনব্বি বলে দেন যে এই রুহ আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে এসেছে আবার আল্লাহর হুকুমে চলে যায় যেখানে যাও সেখানে যা ওমা উম মিনালা এলমে ইল্লা কালি তোমাদেরকে এলএম খুব কমই দেওয়া হয়েছে রুহ কি জিনিস এটা তোমরা বুঝতেই পারবো না দুনিয়ার মধ্যে কোন কোনো জিনিস আছে আমাদের আকলে ধরবে না ধরবে নাকি সব ছোট বাচ্চাকে আমি একজাম্পল দেই ছোট বাচ্চা যদি বলি আচ্ছা এখানে লাইট কেমন কেমনি আসে আগুন জ্বালাইছে কোথায় কোথেকে লাইট আসে আলো আসে এই যে কারেন্ট ইলেকট্রিসিটি হাইড্রো ইলেকট্রিক পেট্রো ইলেকট্রিক কেমন তৈরি হয় এখন যদি তিন বছরের বাচ্চাটা আপনি আল্লাহ সেটা আল্লাহ তালা বলছেন ওমা উত্ম ইল্লা কালিল্লা তোমাদের সামান্য জ্ঞানী দেওয়া হয়েছে সামান্য জ্ঞানের অ্যাবিলিটি তোমাদের আছে এর চেয়ে বেশি তোমাদের নাই বাস এখানেই আপনি ছেড়ে দেন আরেকটি ঘটনা এসেছে আবল ওনাকে ইয়া রাসুল্লা তারা বলে না ইয়া মোহাম্মদ ইয়া আবুল কাসিম ওনার কুনিয়ত ওনার এক সন্তানের নাম কাহসিম তার নাম আবুল কাসিম ইয়া আবুল কাহসিম হাদুক আনহা কিন্তু কথা আছে আমার সঙ্গে ওয়াদা করো আল্লাহকে সাক্ষী রেখে যে আমি হক উত্তর দিলে আল্লাহর প্রতি ইমান আনবে এই কথা তাদেরকে রাজি করান আর যে আল্লাহ তারা নফরমানি করবে না এই রকম ওসিয়ত কথা মনে করে তোমাদের পূর্বপুরুষ ইয়াকুব আল্লাহ ইসলাম যেভাবে ওসিয়ত করেছিলেন সেই কথা মনে রেখে হককে তোমরা ডিনাই করবো না আমার সঙ্গে কথা যদি দাও তাহলে বলবো ইসলামী ঢুকবে এই কথা দিলে আমি তোমাদেরকে বলবো কালাক বলে না ঠিক আছে তোমার সঙ্গে কথা দিলাম যাহ এখন এক নম্বর প্রশ্ন করলো চারটি প্রশ্ন করবে বেশি না এইগুলো ঠিকমতো তুমি উত্তর দিলে আমাদের কথা আমরা একমত হয়ে গেলাম তাহলে আমরা কনসিডার নাজিল হওয়ার আগে আমাদের শরীয়তের মধ্যে ইয়াকুব সালাম। কোন কোন জিনিস নিজের জন্য হালাল জিনিসকে হারাম করে ফেলেছিলেন তিনি খাবেন না আল্লাহ সঙ্গে ওয়াদা করেছেন আল্লাহ গরুর গোস্ত খাব আল্লাহ মাফ করুন এরকম কসম করলে এখন যদি সে গরুর গোষ্ঠ খায় এটা তাদের হারাম হয় কসম ভেঙ্গে যদি খায় তাহলে হালাল হবে তো এরকম সে উনি নিজে নিজের জন্য কিছু করলেন কেন করেছিলেন সেটা আসতেছে পরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্যাটের ভিতরে মায়ের প্যাটে স্বামী স্ত্রী মিলনের পরে সন্তান যখন কনসিভ করে এই কোন পানি দ্বারা কিভাবে সন্তান মেয়ে হবে না ছেলে হবে এটার দিকে হচ্ছে আখরেন আখির নবী যিনি হওয়ার কথা তার ঘুমের অবস্থা কি ওইটা কি বলবেন তিন নম্বর চার নম্বর হচ্ছে ওমান আর ফেরস্তা মধ্যে সাহায্যকারী চাই। তারপরে তারা কথা দিল যেমত হয়ে যাব তো তখন তিনি জবাব দিলেন আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহর কসম করে বলি যে আল্লাহ মুহস আল্লাহ উপর তাওরাত করেছেন দেখা দিল সারে না রোগ সারেনা তিনি মানত করলেন তিনি আল্লাহর কাছে মানত করলেন আল্লা তালা যদি ওনার এই অসুস্থতা দূর করে দেন করেন খাবারটাকে আর সবচেয়ে প্রিয় ড্রিংকে কে তিনি আল্লাহর রাস্তায় মানে না খাওয়ার জন্য আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হচ্ছেন তিনি হারাম করবেন তিনি আর খাবেন না মানে ইট স্যাক্রিফাইস যেমন আমরা অনেক সময় মানত করি যে আমি দশ টাকা আল্লাহ রাস্তায় দিব যদি আল্লাহ করবেন সবচেয়ে টাচ করবেন না এই দুটো কাজ করবেন না তিনি আর সেই দুটো কি জিনিস তোমরা কিতাব চেক করি দেখো সেটা হচ্ছে সবচেয়ে মজাদার ড্রিঙ্ক করার জিনিস ছিল ওনার কাছে উটের দুধ আর সবচেয়ে প্রিয় খাবার ছিল ওনার কাছে উঁচের গোস্ত এই দুটো তিনি ভালো হয়ে গেলে আর খাবেন না আল্লাহর কাছে ইমানত করলেন তিনি বলে আমি কি ঠিক বলেছি তোমাদের কিতাবে এগুলো লেখা আছে না তারা বলল আল্লাহর কসম ঠিকই বলেছেন এটা আমাদের কিতাবে আছে স্বীকার করে ফেলল রসুল আল্লাহ আপনি তারা স্বীকার করলো যে আমি হক বলেছি আল্লাহকে সাক্ষী বানালেন দ্বিতীয় প্রশ্নটা তোমাদেরকে সে আল্লাহর কসম দিয়ে বলি যে আল্লাহ সারা কোনো মাহবুদ নেই যে আল্লাহ মুসা আল্লাহর করেছেন মনি হচ্ছে এবং একটু গাঢ় হয় রাখি কোন আসফার আর মহিলাদের মনি হয়ে যায় একটু হলদে কালারের ব্রাউন কালা বা হলদে আর একটু পাতলা হয় যেটা বাংলা কি বলবো যেটা শক্তিশালী হয় আরেকটা উপরে উঠে যায় আরেকটা যেটা নিচে পড়ে যায় যেটা মানে উপরে উঠে শক্তির দিক থেকে সেটার অনুযায়ী সন্তানের জেন্ডার সন্তানের লিঙ্গ ঠিক করা হয় যদি সেখানে পুরুষের মনে শক্তিশালী হয়ে যায় ওই সময় তাহলে ছেলেটা সন্তানটা হবে ছেলে আর মহিলাদেরটা যদি বেশি পাওয়ারফুল হয়ে যায় তাহলে সন্তানটা হয়ে যাবে মেয়ে কানবে ইন আল্লাহ হুকুমে এভাবেই ঘটে এটা ঠিক কিনা বলো তোমাদের কিতাবে পড়েছে তিনটা চারটা পাঁচটা মেয়ে হয়ে গেছে শাশুড়ি যা এখন দায়ী করে কাকে এখন তারপরে এটা কি আল্লাহর হুকুমি হয় না এই মহিলার ইচ্ছায় হয়েছে না পুরুষের ইচ্ছায় হয়েছে কেন একজন মহিলাকে তার সন্তান বেশি হওয়ার কারণে মেয়ে বেশি হওয়ার কারণে তাকে দায়ী করা হবে এটা বড় জাহালাত মূর্খতা আমাদের সমাজে কোন কোন সময় দেখা যায় নাকি দেখা যায় না এটা খুব অন্যায় কথা তিন নম্বর প্রশ্নে এইটার উত্তর দিয়ে দুই নম্বরটা তিনি আবার বললেন তারা বলে ঠিক বলেছেন আল্লাহকে সাক্ষী রেখে বলতে হয় তখন তিনি আবার আল্লাহকে সাক্ষী রাখলেন আল্লাহ আল্লাহ তাদের কথা থাকেন আল্লাহকে সাক্ষী রেখে বলি যিনি সারা কোনুদ নেই যিনি করেছেন যে নবী আখেরি নবী আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আমার কিন্তু আমি যখন ঘুমাই আমার অন্তর ঠিকই ঘুমায় কিন্তু আমার চোখ দুটো ঘুমায় না এই কথা আখিরি নবীর ঘুম এরকম ভাবে তোমাদের কিতাবে কি আছে কল আল্লাহ নাম আল্লাহকে সাকিরিকে বলছে ঠিকই আছে এরকম আমাদের কিতাবে এটাও তারা স্বীকার করলো কল আল্লাহ সাদা আলহিম খুব সাহায্যকারী হিসাবে আল্লাহ পাঠান আপনার সঙ্গী কে কে আসে আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সব খোঁজ খবর নিয়ে এখন ফাইনাল নির্ভর করবে আমরা আপনার সঙ্গে আসি না তারা এটা ভালো করে জানে তারা জিবরিল্লাম আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী হিসেবে আল্লাহ পাঠান আর শুধু আমি নই সমস্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন সবাইকেই এই ফের আপনার সঙ্গীত যদি অন্য কোনো ফেরস্তা হতে জিবরাল না হলে তাহলে বোধহয় আমরা আপনার সঙ্গে চলতে পারতাম একমত হতে পারতাম আর পারা গেল না তো আর তারা আরো বললো আপনি বলে দেন যে ব্যক্তি জিব্রাইলের দুশ্মন হয়ে যায় কে তাহলে আপনি বলেছেন ফাইন হু নাজু আল্লাহ কালবেদিন এই ব্যক্তি এই জিব্রাহীল নিজে ইচ্ছা করে কোন জায়গা থেকে আপনার কাছে ওহি নিয়ে আনেন না বরঞ্চ সে আল্লাহ পক্ষ থেকে হুকুমপ্রাপ্ত হয়ে আপনার কাছে আপনার অন্তরে এই ওহিকে পৌঁছিয়ে দেয় আর অন্য জায়গায় আসে যে ব্যক্তি জিব্রাহী দুই করে সে আল্লাহরও দুশ্মনি করে যে ব্যক্তির দুঃশ্মন জিব্রাহীল আল্লাহ তাদের দুশ্মন এভাবে আয়ের হয়ে গেল এরপরে আরো অনেকগুলো ঘটনা এসেছে তারা তাদের শরীয়তের মধ্যে বিবাহিত স্বামী স্ত্রী যদি জেনা বা বিচার করে তাদের মধ্যেও এই তাদের শরীয়তের নিয়ম ছিল তাদেরকে প্রস্তর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকরী করা তো এই বিষয়ে শহীদ বোখারি মোসমেন হাজি এসেছে ইহুদিগন আসল রসুল্লা সালিসামের কাছে তাদের মধ্যে একজন বিবাহিত পুরুষ এবং স্ত্রী লিপ্ত হয়েছে যে আপনার একটু তাদেরকে বিচার করে দেন আমরা এই দরবার নিয়ে আসছি ওনাকে মানে না কিন্তু এখন দরবারের জন্য আসে বিচারের জন্য আসছে তার মানে তারা তাদের শরীরে যেটা আসে ওইটা কার্যকরী করা অ্যাভয়েড করতে চায় তোমাদের তাওরাতে এই ব্যাপারে কি ফাইসলা আছে এদের বিচারের ব্যাপারে শাস্তি কি কথা লেখা আছে ফকআল নফুম তারা বলল আমাদের শরীয়তে লেখা আছে যে ওদেরকে এক্সপোজ করে দাও ওপেনলি জানিয়ে দাও সমাজের মধ্যে এবং তাদেরকে পাথর নিক্ষেপ করে ওইটা করা তারা বললো না ওটা লুকিয়ে ফেললো তো ওই সময় আবদুল্লাহ সালাম রাজিয়াল্লাহ আনহু যিনি অরিজিনাল ইহুদি আলেম ছিলেন তিনি নবী করিহীম সাল সঙ্গে বসা আছেন তিনি বললেন সেখানে মৃত্যুদণ্ড তাওয়ারাতে যেই সুরার মধ্যে ওই কথা লেখা আছে তারা এখন পড়তেছে একজন পড়তে গিয়া ওইখানে আঙ্গুলটা দিয়ে হাতে আমনে করে রাখছে এর আগেটা পড়ছে পিছনে মাঝখানে বাদ দিয়ে আবদুলিমা তিনজন এর ফাই তোমার হাত উঠাও সাদা ইয়া মোহাম্মদ ফিহা আয়াতুর রাজন তারপরে বললো যে মোহাম্মদ সাসান ঠিকই বলেছেন আপনি আসলে আয়াত রজন আসলে আছে তারপরে তারা শেষক্রান্ত ওই ফয়সলা থেকে নিতে হলো প্রশ্ন নিক্ষেপের ফয়সলা কিছু দিলেন না তোমাদের কীতে বাজার আমি কেন আরেকটা বলতে যাবো এরপরে এসেছে বর্ণনা করেন মুর আলার ইহুদ্দিন একবার একজন ইহুদি আসলো ওনার সঙ্গে দেখা করতে তার চেহারাটা একটু পোড়া পোড়া ভাব চেহারা পোড়া গেছে মনে হয় আগুনের দ্বারা আগুনের শ্যাঁক দিয়ে কোড়ার মতো করা হয়েছে চেহারা মাজ এবং তাকে একশো কড়া মারা হয়েছে সেটারও কিছু মানে তার শাস্তি কি হয়েছিল জিজ্ঞেস করলে এরকম কেন যে তাকে জেনায় ধরা পড়েছিল তাকে কড়া মারা হয়েছে এবং তার চেহারা আগুনের শ্যাক দেওয়া হয়েছে ফকল আহা কাদি দুহাদি কিতাবিকুম তোমাদের কি কি এরকম বিবাহিত লোকদের শাস্তি জেনা শাস্তি এরকম তারা বললো যে হ্যাঁ আমাদের তোমাকে জিজ্ঞেস করি যে আল্লাহরাতিতাবে কোন কি তোমাদের কিতাবে জেনার শাস্ত্রীর কথা আছে বলো তো সত্যি করে কিতাবে পাথর মেরেই এর শাস্তির বিধান আছে ওলা কিনা হুকাসুরাফি আশরাফিনা কিন্তু আমাদের বড় লোকদের সমাজে জেনা বা বেশি হওয়া যখন শুরু করলো করতাম না ঈদ আখাদ তার মধ্যে ঠিকই আমরা রজমের শাস্তি কার্যকরী করতাম কিন্তু এটা নিয়ে আবার আমাদের মধ্যে কিছু বিতর্ক বাক হলো কেমন কথা বড় লোকদের ছেড়ে দেন আর যারা গরিব গোরা বা তাদেরকে ঠিকই মারেন মতো এটা কেমন তখন আমরা চিন্তা করলাম পরামর্শ করে এক কাজ করি মাঝামাঝি একটার মধ্যে আসলি সবাই কার্যকরী করি সেটা কি আমরা তাহমিম জল আমরা একটু আগুনের শেখ দিয়ে গালের মধ্যে একটুখানি তাকে কষ্ট দেব আর তাকে একশো কড়া মেরে ছেড়ে দেবো এটা বড় লোক হোক আর অন্য লোক হোক এরকম একটা কম্প্রোমাইজে আমরা নিয়ে আসলাম আমার মাধ্যমে সেই শরীয়তকে পুনর্জিন্দা করলেন যেটা ইসলামী শরীয়তের হুকুম এইভাবে অনেকগুলো পছন্দ করতে করতে তারা নবী করিম সাল্লামকে মদিনা শরীফে কিন্তু শান্তিতে থাকতে বুঝতে তারা কত রকমের চক্রান্ত রেখেছে এই হলো ইহেদুদের অবস্থা আর একটি গ্রুপ আছে তারা এবং খাজরাজ বড় বড় কবিলার মেজরিটি ইসলাম কবুল করেছে কিন্তু কিছু লোক এখনো সে মধ্যে রয়ে গেছে এরা এদের মধ্যে কেউ কেউ আসে যে তারা আসলে ইসলামকে পছন্দ করে না প্রথম প্রথমে দুশ্মনী করে নাই যখন দেখলো ইসলামের প্রতিষ্ঠা একবারে মদিনার ভালো করে হয়ে যাচ্ছে তখন তারা চিন্তা করলো না এটা তো আমাদের জন্য বিপদের কা করতো কিভাবে ইসলামের বিরুদ্ধে কিছু করা যায় ষড়যন্ত্রে লিপ্ত হতো এদের মধ্যে একজন ছিল তার নাম ছিল আবু আমের আর রাহেব আবু আমের মদিনার বাসিন্দা এই একজন নাম করা আর একজন আব্দুল্লাহনি সালুল চিনছেন তো সাদুল আর আমির আর পুরো নাম হচ্ছে আমার অথবা আমর ইবনে সাইফি সে হলো আউস গোত্রের আর তার ছেলে কিন্তু একজন ভালো মুসলিম ছিল তা নাম হামদাল আনুমানি আছে কেবল বিয়ে করেছেন আর সেই বাসরাত্রি খবর আসলো পরের দিন খবর দিন সকালে ওদের খবর রসুল নিহত হয়ে গেছেন তখন ঘর থেকে ফরজ গোসল করার সময় পাইনি গিয়েছিল কাপড়িদের মোকাবিলা করে সেখানে তিনি শাহাদত বরণ করলেন ফরজ গোসল করতে পারেননি ফ্রেস তারা ওনাকে ফরজ গোসল দিয়েছেন একদিন ওনার টাইটেল হয়েছে কি গাছিল ফেরেস তারা রাখে গোসল তিনি এই অবস্থা আর বাপ হলো দুঃস্থ প্রকৃতির নবুতের ডিক্লারেশন আগে সে খ্রিস্টান হয়ে গিয়েছিল ও কারা আইন মেহাল কিতাব এবং আহলি কিতাবদের কিছু কিতাব পত্র তাও রাত কিছু লেখাপড়া করেছে এবং জাহেরি জমানায় কিছু এবাদতো করতো মোটামুটি এতে সেরে থেকে সরে এসে একটু ওই খ্রিস্ট ধর্মের অনুযায়ী কিছু এবাদতের দিকে গেল এবং এই কারণে তার খুব সম্মান ছিলার বাসিন্দাদের মধ্যে তার একটু ভালো সম্মান ছিল তো নব যখন নবী করিম সাল্লা মদিনা হিজরত করে আসলেন এবং সমস্ত মুসলমানদা মেজরিটি ইসলাম কবুল করছে এবং নবী করিম সাল্লাহাম তার পাশে ঘিরে ফেলেছে এখন এর কাছে খারাপ লাগা শুরু হয়ে গেছে আস্তে আস্তে যখন বদর যুদ্ধ হয়ে গেল বিজয় হয়ে গেল এটা দেখে তার কাছে খারাপ এবং তখন সে সিদ্ধান্ত নিল যে সে ইসলামের দুশ্মনী করবে মদিনার থেকে ইসলাম মুসলমানদেরকে উৎখাত করার জন্য সে মক্কায় চলে গুলো পাল মক্কায় কাফেররা আছে এদেরকে গিয়ে বদরের পরে অনেক রকমের উৎসাহিত করলো আর এক যুদ্ধে পরাজিত হয়েছে কি হবে আবার ভালো করে প্রিপারেশন এদেরকে এখনই শেষ করে দেওয়া না হলে কিন্তু এরা তোমাদেরকে একদিন উৎখাত করবে এইভাবে করে তাদেরকে অনেক বিভিন্ন মধ্যে গিয়ে আরব কবিল প্রচার শুরু করে দিল এরপরে শেষ পর্যন্ত তাদেরকে উৎসাহিত করে ওহদের যুদ্ধে নিয়ে আসলো তো ওহদের যুদ্ধে যখন আসলো শেষ পর্যন্ত মুসলমানদের কিছু ক্ষতিগ্রস্ত হলেও সত্যজন সাহাবি শহীদ হয়েছে ঠিকই কিন্তু নবী করিম সাল্লা বেঁচে গেছেন এবং ইসলামকে মদিনা থেকে উৎখাত করা সম্ভব হয়নি আর এই লোকটা কি করেছিল সে একটা গর্ত খুঁড়ে ফেলেছিল এমন এক জায়গায় যে মুসলমানদের শিবির থেকে যখন মুসলমানরা যদি এগিয়ে আসে মোকাবিলা করার জন্য কাফেরদের মোকাবিলায় এরকম এক জায়গায় সে একটা হঠাৎ করে একটা গর্ত করেছে। একটু গর্ত খুলে করে রেখেছে যে এখানে কেউ পড়লে সে যদি পড়ে যায় তাহলে সে মারা যাবে বা উন্ডেড হবে তাকে হত্যা করতে ইজি হবে আসলে এই গর্তের মধ্যেই কিন্তু একসময় দৌড়তে গিয়ে কাফেদের মোকাবিলায় নবী করিমসাম ওখানে পড়ে গেছিলেন এবং পড়ে গিয়ে উনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেন এবং ওই সময় তারা হিট করলো ওনাকে এবং ওনার একটি দাঁতও ভেঙে গেল এবং মাথার মধ্যে ওনার বেশ উন্ড হয়েছিল মাথার মধ্যে যে লোহার ইয়ে থাকে এটা কি বলে হেলমেট থাকে ওটার কড়া ভিতরে ঢুকে গেছিল রক্ত প্রবাহিত করেছিল আল্লাহ তালা তাকে আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করার নসিব করেন নাই অমস্লম অবস্থায় তার মৃত্যু হয়ে গেল তো এই মক্কা সে মারা গেল কুকুরের হালাতে এই একটা বড় দুশ্মন শেষ হয়ে গেল বাকি থাকলো মদিনা আবদুল উবাইসুলা এই বাকি থাকলো তার কাহিনী হচ্ছে সে আসলে খাজরাত বংশ সবচেয়ে বড় বংশ যেটা বড় গোষ্ঠী এই গোষ্ঠীর সে সর্দার ছিল তার লোকেরা তাকে যেভাবে সম্মান করতো এমনকি আওস গোত্র যেটা আরেকটি কম্পিটিটর প্রতিযোগী আওস খাজরাত গোত্রের তারাও তাকে খুব সম্মান করত তারা সবাই মিলে একমত হলো যে আমাদের মোদিনা কবিলা ভিত্তিক সমাজ আমাদের কোনো রাজা বাদশাহ নাই একজন শাসক নাই আমরা তাকে শাসক হিসাবে করব তারা এগ্রি করবো উভয় কবিলা এবং মোদিনা আশেপাশে সবাই একমত হলো এবং মোটামুটি তার জন্য তাকে রাজা বাদশাহ আসনে অধিষ্ঠিত করা হবে তার রাজমকুট বানানোর অর্ডারও দেওয়া হয়ে গেছে এরই ভিতরে দিয়ে ঘটনা আল্লাহ তালার ইচ্ছা যে নবী করিমস্লা আসালাম হিজত করে মোদিনায় চলে আসলেন সাহাবার সব ওনার পিছনে আওয়াস মেজরিটি এখন তো সব হিসাব এখন আর এমন কোন সুযোগ নাই সে রাজা বাদশাহা এখন ওটা বাদ দিয়ে ফেললেন আর এই আওয়াসের মেজরিটি যেহেতু মুসলিম হয়ে গেছেন আর যেহেতু আল্লাহ নবী এসে গেছেন ওনাকে এখন নেতৃত্ব পালন করতে হবে দায়িত্ব নিতে হবে কাজে ওনারা এখন আর এই প্রস্তুতি আল্লাহ নবী এই মোহাম্মদ সাল্লামদিনে এসে তার রাজত্ব তার হাত থেকে মনে হয় কেড়ে নিয়ে গেলেন সে কুফিরের ভিতরে থাকলো তারপরে এক পর্যায়ে বদর যুদ্ধ হয়ে গেল বদর যুদ্ধ যখন ইসলামের বিজয় হয়ে গেল এখন সে চিন্তা করলো আমি যদি এখন ইসলাম কবুল না করি সবাই তো আমাকে হয়ে ইসলাম কবুল করবে করলো করে নিজেকে সে তাকে দুশ্মন ভাববে না আর দুই নম্বর হলে সুবিধা হবে মুনাফে করে ইসলামের ক্ষতি করার একটা সুযোগ পাওয়া যাবে বেশি এই দুই কারণে সে ইসলাম কবুল করে ফেললো। কিন্তু আসলে অন্তর দিয়ে কবুল করেনি তার কিছু ঘটনা সে যে কত দশমী করে নবী করিম সালাম একবার আসলেন এবং একজন বড় লিডার আসেন তিনি ভালো মুসলিম আপনারা জানেন উনি অনেক আগেই মক্কা থেকে ইসলাম কবুল করে বাড়িতে আঁকা কবুল করেছেন উনি অসুস্থ হয়ে পড়েছিলেন শাহাদু আনহু শাহ অব ওনাকে দেখতে আসছেন তিনি তো দেখতে আসার পথে কবিরা ঢুকার পথেই ওখানে উবাই ইয়ে কিছু লোকজন বসা আছে। তিনি চিন্তা করলেন যে এখানে যখন তাকে পেয়েছি তখন সেই মনাফেকি করে ঢুকে নাই আর কি তাকে দাওয়াত দেওয়ার জন্য ওনার কাছে আসলেন আহ ওখানে মুসলিমরাও আছে কিছু কিছু মুশ্রেকরাও আছে কারণ তখনও সে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী প্রকাশ করে নাই ভিতরে ভিতরে রাখছে তো কিছু মুসলিম এবং মুশ্রেকরাও সবাই মিলে তার সঙ্গে আর সেখানে অঙ্গনে আঙ্গিনার মধ্যে আছে আর ওই তো মরুভূমির রাস্তা তো বালির পথ বালি রাস্তা যখন তিনি আসলেন তখন তো গাধার এই চলার কারণে একটু ধুলাবাড়ি উঠল ওকে এইটা দেখে সে নিজেকে একটু ইয়া করার জন্য খাম মারা আবি উবাই খান সাহু বেরে দাহি ধুলাবালি থেকে মানে একটু উষ্ণ প্রকাশ করে তার নিজের চাদরটাকে নিয়ে বা স্কারটাকে নিয়ে আমি করে না ধরে ফেলল তাতে ধুলাবালি তার গায়ে না লাগে আর বলল লা তুকাই রো আলাই না তু কব্বেরো আলাই না রসুল্লা সাল্লাহকে অ্যাড্রেস করে বলে আমাদের মাথার উপরে এত ধুলাবালি নিয়ে আসবেন না এত ধুলা নিয়ে আমাদের এখানে আসবেন না সালাম দিলেন শুধু দাঁড়াবেন তারপর নামলেন এবং আল্লাহ সমাবেশে যারা আছে সবাইকে দাওয়াত কথা বললেন করালাবাত করে শোনালেন তো কিছুক্ষণ সে শুনলো তা কষ্ট হয়েছে শুনতে এতক্ষণ দেখ নবীকার কর তারা শেষ করলেন সে বললো আব্দুল বললো আই হালমার তুমি যা কিছু বলছো এগুলো যদি ঠিক হয় তো ভালোই তো বলছো অসুবিধা নাই কিন্তু ফলা তু দিন আপিহি ফিমা না তোমার এই কথা বলার জন্য আমাদের মজবি আসার কোন দরকার নাই এর যে আলহি তুমি তোমার ওই গাধার উপরে ওখানে যাও গাধার উপরে উঠো ওইদিকে যাও যার দরকার সে তোমার কাছে গিয়ে শুনবে আমরা তুমি এখানে এসে আমাদের মধ্যে ঢুকছে কেন আবদুল্লাহ মুসলিম তিনি তো অনেক খাঁটি মুসলিম তিনি সহ্য করতে পারলেন তিনি বললেন ভালা ইয়ারা বিহি ফিমা আমরা এটা শুনতে খুব পছন্দ করি তখন তো মুসলমানদের মধ্যে আর মুসিকদের মধ্যে ইহুদিদের মধ্যে একটু খানি কথাবার্তা হয়ে হাতাহাতি হওয়ার উপক্রম হয়ে গেল মনে হয় জানা কিছু একটা ঘটে যাবে কিন্তু নবীকারি কিছু না ঘটে মারামারি ধাক্কা ধাকি না হয় তিনি এরপরে দিয়ে তিনি সাহায্যে ঘরে গেলেন ওনাকে দেখতে গেলেন গিয়ে বললেন সাহা তোমাকে দেখতে এসেছে এই ঘটনাগুলো শুনলাম নাকি সাহা দাদা দিলাম তো অন্যতম লিডার যেই কবিলা থেকে আব্দুল উবাই তখন বললেন কি বললো তুমি শুনছিল আবু হুবাব হলো আব্দুল তার সে এরকম বলেছে তখন সাদ রাদু খুব মাসা আল্লাহ বুদ্ধিমান অনেক জ্ঞানী সাহাবি তিনি বললেন ইয়ারসুল্লাহ ও ফু ওসফু ইয়ারসুল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন ইগনোর করেন কারণ হচ্ছে একমত হয়ে গিয়েছিল আল্লাহ ইতা তার মাথায় রাজ মুকুট পরিয়ে দিয়ে তারা তাকে মদিনার দায়িত্ব শাসনভার তার হাতে অর্পণ করবে কিন্তু যখন আল্লাহ আল্লাহ কবি মোদিনা নেতৃত্ব আল্লাহ তারা আপনার হাতে তুলে দিয়েছেন এখন এটা তার জন্য খুব কষ্টের কারণ হয়ে গেছে ইয়ারাসল সে তার কষ্ট রাখতে পারছে না আপনি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন কি করবেন না। ফলে তারা ফায় আলাম থাক ঠিক আছে আমাকে নব দায়িত্ব পালন করার জন্য মদিনা নিয়ে আসছেন বুঝতেছি তো নবী করি ইম সাল্ল আলাম এইভাবেই সাহবাকে রাম ক্ষমা করতেন তারা চাইতেন না যে তাদেরকে প্রতিশোধ দিতে হবে আল্লাহ তারা নিজেই অনেক নসিহত করেছেন রসুলকে তিনি কোনো সময় হয়ে যান আল্লাহ বলেছেন হে নবী এবং মুসলিমগণ তোমরা অবশ্যই শুনতে পাবে যারা আগে কিতাব পেয়েছিল কিতাবগণের কাছ থেকে আর যারা মুশ্রেক তোমাদেরকে কষ্টদায়ক অনেক কথা তারা বলবে অনেক কষ্ট দেবে তোমরা যদি সবর করো আর আল্লাহর ভয় করো তাহলে এটা হবে তোমাদের অত্যন্ত উত্তম সিদ্ধান্ত উত্তম মনোবলের পরিচয় তোমরা কিছু অনেক ক্ষেত্রে সবর করতে হবে আরেকবার বলা হলো আনা সাহেক বললেন আহ আলী নবী সাল আব্দ আপনি যদি আব্দুল আসতেন ইয়ার্লা এসে তাকে আবার একটুহাত করতেন তো নবী করি ইমসালাম আবার আরেকদিন আসলেন একটি গাধায় টরে আবার আসলেন কিছু মুসলমান ওনার সঙ্গে আসলেন কারণ মনে করলেন যে তার সঙ্গে ওনাকে একলা ছেড়ে দেওয়া ঠিক নয় কোন বেদে ব্যবহার করে আর যখন নবী করি ইমসালামের কাছে কাছাকাছি আসলেন তখন সে দূরে থেকে বললো ওখানে থামা থামো ওখানে থেকে দূরে থাকোন্ধানি ছিলেন যিনি সাথে উনি সহ্য করতে পারলেন না বললেন রসুলা আরে আল্লাহ রসুল গাধার গন্ধ তোমার থেকে আরো অনেক সুগন্ধ তার কাছে আছে আল্লা কাছে তার দাম অনেক বেশি কথা বার্তা শুরু হয়ে গেল কিছু কিছু হাতি হয়ে গেল বড় ধরনের কিছু ঘটে নাই কিন্তু জুতা টুতা তারপরে আপনার ওই খেজুর গাছের গোড়া কিছু ছিল শাখা টাকা দিয়ে কিছু উবাই পক্ষে মোটামুটি ফিজিক্যালি একটুখানি হলো তারপরে অবশ্যই নবী করিম সাল্লা থামাই দিয়েছেন শেষ হয়ে গেল উবাই তার এই কন্টিনিউ করেছে শেষ পর্যন্ত সে এই হালতে মারা গেল মারা যাওয়ার পরে ওনার ছেলে আবদুল্লাহ ওনার যে ছেলে ছিল আবদুল্লাবিন আবদুল্লাহ উনি আসলেন এসে বললেন ইয়ারাসোলা আপনি তো জানেন যে আমার আব্বা কত মনাফিক আছি গায়ের জামাটা দিয়ে আমি জানাজা তা কাপড় করিয়ে দেই। যদি আল্লাহ এই কাপড়ের কারণে কিছু হেফাজত করেন আর আপনি একটি এসে তার জানাজা পড়াই দেন নবী করিম তাই করলেন কারণ সে তখন তখনও ডিগলা অমুসলিম না তার সে পরিচয় কি তখনও মুসলিম নাম কিন্তু আল্লাহ ভালো রসুল ভিতরে সে মুনাফিক কিন্তু তিনি মোনাফিকদেরকে তারা যদি আমি মুসলিম তিনি বলতেন না যে না তুমি মুসলিম না এইভাবে তিনি বাহ্যিক ভাবে ডিল করেছেন সেই হিসাবে তিনি আসছেন আর যখন মরেই গেছে যদি আল্লাহ তারা মাফ করে দেয় উনিও তো ওনার দিলে তো দায় মা আছে বিশেষ তার ছেলে এত তামান্লা করতেছে তিনি আসলে। আসার পরে অবশ্য আল্লাহ তালা পরে নামাজ পড়ে দেওয়ার পরে আল্লাহ নিষেধ করেছেন তারপরে এখন থেকে ওলা তুসাল এখন থেকে আপনি আর তাদের নামাজ পড়াতে আসবেন না তাদের কবর জিয়ারাত করতেও কোনোদিন আসবেন না এভাবে সে চলে গেল দুনিয়া থেকে ইমাম রহমতুল্লাহ আল্লাহ আব্দ উবাইর ব্যাপারে বলে যে ওলা হাসালা দুনিয়াহু ও আসে এই লোকটা আল্লাহ নবীকার ইমসাভাবে দুশ্মনী করতে গিয়ে দুনিয়াও হারালো আখেরাত হারালো সে দুনিয়াও পেলো না দুশ্মনী করে যদি দুনিয়ার বাদশাহ হতে পারতো রাজা হতে পারতো তাহলে কিছু কাজ হতো কিন্তু সেটা হতে পাইলই না শেষ পর্যন্ত সেটা তখন পাইল না একটু আখেরাত পওলা দুনিয়া তখন হারালা তো আখেরা তো পেলো না আর আখরাত হারাই গিয়ে যদি দুনিয়া পাইতো তাও তো তাও তো পাইল না দুইটাই হারালো হাসেরা দুনিয়া বলো আখেরা দুই আসার মহা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এইভাবে করলেন যে রসুলের জন্য লাইফটা তো একটু রিস্কি হয়ে যাচ্ছে তো এবং নবী করিম সালাম নিজেও কিছুটা চিন্তিত হয়ে পড়লেন যে ওনার আর একটু সিকিউরিটি দরকার আছে কিনা এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনবো আল্লাহ তালা আমাদেরকে তফিল আমরা আজকে এখানে সমাপ্ত করবো